স্মিল্লি রোহনা নিহীলী তৃরিগ্রিলিময়সলতিমহীত ইজ্জ আল্লাহ সুহায়না হয়ে সকল প্রকারের সুক্রিয় প্রশংসা যিনি আমাদেরকে আল্লাহর নাজিল করা কিতাব কোরআন মজিদ বুঝে শুনে আমল করার উদ্দেশ্য নিয়ে দারসুল পুরানে বসার তফিক দান করেছেন এই জন্য রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুরাই নূরের সাত্রিশ নাম্বার আয়াত করেছি। জেলাওয় আয়াত সমূহের ধারাবাহিকতাই মূলত এই আয়াতটি নাজিল হয়েছে আল্লাহ সুবহান ফরমান এমন সব লোকেরা রয়েছে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বেচাকে না বিরত রাখে না আল্লাহ স্মরণ থেকে সালাব কায়েম থেকে এবং জাকাত প্রদান থেকে তারা ভয় করে এমন একটা দিনকে যেই দিন অন্তর সমূহ এবং চক্ষু সমূহ উল্টে যাবে আল্লাহ সুবহান এমন লোকদের প্রশংসা করেছেন গতকালকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম যে মুমিনের মুমিনের যে বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন তার ইমান লাভ করে আর আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব তারা যখন শিখে এর এলিম অর্জন করে এবং সে অনুযায়ী আমল করে রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লামের সুন্নার উপর তারা প্রতিষ্ঠিত হয় এই সকল লোকেরা লুকেরা আল্লাহর ঘোর মসজিদের সাথে সম্পর্ক জুড়ে রাখে রাখে এ বাদতের মাধ্যমে আল্লাহর ঘোরকে তারা মর্যাদাশীল করে সম্মানিত করে আর সেখানে আল্লাহ তসফি তাহলিল গুণগানগুলো তারা করে এই সকল লোকেরা তাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনা তারা করে কিন্তু তাদের এই ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহর জিকির একামতে সলা এবং জাকাত আদায়ের পথে অন্তরায় হয় না তারা ব্যবসা করে বেছা করে কিন্তু আল্লাহকে তারা ভুলে যায় না এই বেছা সময় ব্যবসা বাণিজ্যের সময়ও আল্লাহর জিকির করে আল্লাহ স্মরণ করে আর সালাতের সময় হলেই এই ব্যবসা বাণিজ্য বেছা কিনা তাদেরকে আটকে রাখে না সব ছুঁড়ে ফেলে দিয়ে তারা সালাতের দিকে দৌড়ে যায় আর ব্যবসা বাণিজ্য বেছা তারা করে সম্পদের প্রবৃদ্ধির জন্য তাই বলে সম্পদের প্রতি তারা এত নয় যে তাদেরকে জাকাত দানে বিরত রাখতে পারে এই লোক বরং তারা এই সম্পদ বৃদ্ধি হয় কিন্তু তার থেকে তাদের উপর যে জাকাত খরচ হয় সেই জাকাতটাও তারা প্রদান করে দেয় তাদেরকে এই ব্যবসা বাণিজ্য বেছাকে না তাদেরকে বিরত রাখে না বাধা দেয় না আল্লাহ স্মরণ স্মরণ সালাদ এবং জাকাত প্রদান করতে এই পথে এগুলো অন্তরায় হয়ে দাঁড়ায় না এর এদের প্রশংসা আল্লাহ করেছেন যে এই সকল লোকেরা লুকেরা তাদেরকে এই দুনিয়ার এই বিষয়গুলো ব্যবসা বাণিজ্য বেছে কিনা এইগুলো কোনদিনই তাদের ইমানের পথে আমলের পথে বাধা হয়ে দাঁড়ায় না হজরত উমর রাজি আল্লাহ একদিন দেখলেন দেখলেন আজান হয়েছে আর মদিনার বাজারের ব্যবসায়ীগণ কাপড় দিয়ে তাদের মালগুলো ঢেকে রেখে সব দৌড়ে মসজিদে চলে গেছে মাল আছে বাজারে কিন্তু বিক্রেতা নাই ক্রেতা নাই সব মসজিদে তখন তিনি এই আয়াতটি পড়লেন এই লোকদের প্রসঙ্গে এই সকল লোকদের প্রশংসা আল্লাহ করলেন যে তাদের বেছা কিনা ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ সালাদ এবং জাকাত আদায়ের পথে বাধা হয়ে দাঁড়ায় না তাদের কি বিরত রাখে না তাদেরই ব্যবসা বাণিজ্য করে বেচা করে কিন্তু সেটা শুধু প্রয়োজনের জন্য আল্লাহর হেফাজতের পথে বাধা হয়ে দাঁড়াবে এমন ব্যবসা বাণিজ্য তারা করে না এমন বেচা তারা করে না এখানে দেখা যায় যে মদিনায় শাহবাগন তারা বেশি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকতেন হাট বাজারের মধ্যে তারা থাকতেন বেচা কিনায় তারা থাকতেন এই ব্যবসা বাণিজ্য এগুলা শাহাবাদের সুন্নত ছিল আমরা দিকে খলিফাতুল মুসলিম হজরত আবু বকর রাজিয়াল্লাহ তিনি সর্বপ্রথম খলিফা খলিফা তিনি খলিফা হওয়ার পর তিনি কাপুরের গুজামা তাই নিয়ে বাজারে যাচ্ছেন তিনিও কাপড়ে ব্যবসায়ী ছিলেন ছিলেন লোকজন রাস্তায় ওনাকে আটকিয়েছে হেয়া মিরুলিমিন আপনি এখন আমাদের খলিফা আপনি কাপড়ের বোঝা মাথা নিয়ে বাজারে যাচ্ছেন কেন কেন আবু বকট তখন বললেন আমার পরিবার পরিজন আছে আমার খাবার দাবারের প্রয়োজন হয় আমিও তো তোমাদের মতো মানুষ আমার জীবিকা নির্বাহের জন্য তো আমি এই ব্যবসা করে আসছি পূর্ব থেকেই তাহলে আমি তো এই ব্যবসা ছাড়তে পারি না তখন সাহাবারা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন আপনি যদি বাজারে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকেন জনগণ আপনার কাছে আসবে আপনার খেলাফতের দায়িত্ব আপনার উপর আছে এই জন্য তাদের প্রয়োজনে আসবে তাদেরকে সময় দিবেন কখন এই সময়টা তো এখন আপনার খেলাপথের দায়িত্ব পালন করার ব্যবসা বাণিজ্যের নয় তারা বললেন যে আপনি যেহেতু এখন আমাদের খলিফা আপনি ব্যবসা ছাড়েন আপনার পরিবার পরিজনের চলার জন্য বাইতুল মাল থেকে আপনি ভাতা পাবেন বাইতুল মাল থেকে আপনি ভাতা পাবেন আর যদি আপনি বাইতুল মাল থেকে ভাতা না নিয়ে এই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকেন তাহলে খেলাফতের যে হক হক হক আপনি আদায় করতে পারবেন না এখন তো আপনি শুধু এক আবু বকুরি নন আপনি কোন খলিফাতুল মুসলিম লোকজনের এই কথা শেষ পর্যন্ত আবু বকর রাজিয়াল্লাহু গুরুত্ব উপলব্ধি করতে পারলেন শিক্ষিত আমি যদি বাজারে থাকি আর লোকজন তখন আসে তাদের প্রয়োজনে রাষ্ট্র পরিচালনার খেলাভতের দায়িত্ব পালনের জন্য যে সময় দেওয়া দরকার মানুষের প্রয়োজনে আমি তখন অনুপস্থিত মানুষ আমাকে পাবে না আমি থাকবো ব্যবসা সমস্যা তিনি বুঝতে পারলেন এরপর আবু বকর রাজি আল্লাহ জন্য ভাতা নির্ধারিত হল তিনি ব্যবসা তখন ছাড়লেন কিন্তু দেখা গেল যে এই আবু বকরও ব্যবসা করতেন উমর রাজি আল্লাহু আনহুর কাছে যখন আবু মুসাড়ি তার কাছ বাড়িতে গিয়ে তিনবার অনুমতি না পেয়ে ফিরে গিয়েছিলেন তখন পরে যখন তার সাথে দেখা হলে উমর জিজ্ঞাসা করলেন তুমি কেন এসেছিল আবার চলে গেলে কেন তিনি বললেন যে রাসুলের নির্দেশ তিনবার অনুমতি চাইবে অনুমতি না পাইলে ফিরে যাবে আমি তো আপনার কাছে তিনবার অনুমতি চেয়ে অনুমতি পাই নাই তাই ফিরে গিয়েছি উমর বললেন বললেন তোমার এই কথা সব পক্ষে সাক্ষী শাস্তি পাবে তখন তিনি মদিনায় আনসারদের মাদ্রিসিগে হাজির হলেন উমরের শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে তারা বলল ঘটনা কি তখন তিনি বললেন এই ঘটনা তারা বললেন এটা আবার এত গুরুত্বপূর্ণ বিষয় কি এটা তো আমরা সকলেই ই হাদিস জানি আমাদের সবচেয়ে অল্প বয়স্কের বালক আবু সাইদ হুদরি যাবে আপনার পক্ষে সাক্ষী দিয়ে উমরের শাস্তি থেকে আপনাকে বাঁচানোর জন্য আবু সাহিদ চুধরিরাজি আল্লাহন গিয়ে যখন উমরের সামনে সাক্ষী দিলেন আমরা এই হাদিস শুনেছি উমর তখন কি বলেছিলেন যে উমর উমর বেচা কিনার কাজে বাজারও ব্যস্ত থাকে তাই উমর অনেক হাদিস জানে না দেখতে পাচ্ছি কোন উমরের চেয়ে সকলেই হাদিস বেশি জানে জানে উমর ওইখানে কি বলছেন যে উমর বাজারে বেচা কিনায় ব্যবসায় ব্যস্ত থাকে তাহলে উমরও ব্যবসা করতেন। দেখা গেল সাহাবাই কেরাম রবি আল্লাহ তানাহুমদের মধ্যে মধ্যে অধিকাংশই ব্যবসায়ী ছিলেন তারা বেচা কিনা করতেন আর তাদেরই প্রশংসা আল্লাহ এখানে করেছেন। যে এরা বেচা কিনা করে ব্যবসা বাণিজ্য করে তাই বলে এই বেচা কিনা এবং ব্যবসায় তারা এমনভাবে মনোযোগী হয়ে পড়ে থাকে না যে আল্লাহকে ভুলে যায় এমন হয় না ব্যবসা বাণিজ্যের সময় বেচা কেনার সময়ও তারা আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণ গান করে তসবি তাহানিল করে জিকির আজকাত করে ব্যবসা করছে আল্লাহ জিকির করছে আজান হয়ে যাচ্ছে তারা সাথে সাথে দৌড়ে মসজিদে যাচ্ছে তাদের তাদের গুনা গুণ আল্লাহ বর্ণনা করেছেন সালাতের জন্য ডাক দেওয়া হয় জুমাবারে লোকজন তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয় এবং মসজিদের দিকে দৌড়ে যায় এটা তাদের গুণ এই ব্যবসা বাণিজ্য তাদেরকে আটকে রাখে না বেচা কিনা আটকে রাখে না বাজারে ব্যবসা বাণিজ্য এটা এমন একটা জিনিস রাসুল্লাহ সাল্লাসালাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল পৃথিবীর মধ্যে বাজার আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হল মসজিদ ইমানদারগণ নিকৃষ্ট জায়গা ছেড়ে উৎকৃষ্ট জায়গায় যাওয়ার জন্যই সবসময় তৈরি থাকেন তাদের ইমান আকৃতা মন মানসিকতা এমনই থাকে থাকে আর যাদের মধ্যে সেই ইমানিমানি চেতনা নাই তারা ওইখানে মজা পায় বাজারে বেশি মজা পায় আমি আরেকটা কারণ বুঝতে পারি না যে এটা আমাদের এখনকার সময়ে কি অবস্থা কিনা কিনা এক সময় আমার একটা কাপড়ের দোকান ছিল আমি দেখেছি সালাতের সময় সময় ঘরটা ভরে যেত কাস্টমারে যখন নামাজার সময় কাস্টমারে ঘর ভর্তি আমি অবাক হয়ে যেতাম অন্য সময় এত কাস্টমার নাই তখন এই কর্মচারীগুলো যে কাপড় দেখাচ্ছে মূল্য নির্ধারিত আমাদের ফিক্সড দামে বিক্রি করতাম সে তো সমস্যা ছিল না গায়ে কি দাম লেখা আছে সাথে কাপড়টা আমার কাছে দিচ্ছে আমি মূল্য বলছি টাকা দিচ্ছি আমি কেটে রাখছি কিন্তু এই দামাদের সময় যখন হয় আসরের সময় মা সময় তখন দেখি যে লোকজন ভর্তি গরের মাঝে মাঝে বসার জায়গায় তো বসছেই দাঁড়িয়ে থাকে আরো বহু অনেক পিছন দিকে এটা কেমন এমন বড় একটা পরীক্ষা তো আমি তখন করতাম কি এই সময় সকলকে বলতাম একটু অপেক্ষা করেন আমি কর্মচারীদের নিয়ে ওখানে জামাত পরে নিতাম দোকানে কর্মচারীদেরকে নিয়ে দুখানে মসজিদ দূরে ছিল ওখানে জামাত পড়তাম কিন্তু আমি তখন ওই সময় আমার কাছে মনে হতো যে এটা কেন যে এই একটা বড় ধরনের পরীক্ষা মনে হয় যে অন্য সময় এত বেশি লোক হয় না কিন্তু নামাদের সময় লোক এদের ভরে যায় যাই বসার জায়গায় দেওয়া যায় না তো এটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা শাহাবাদের মধ্যেই এই পরীক্ষাটা ছিল তারা তারা ব্যবসা বাণিজ্য করতেন বেচা কিনা করতেন আদান হয়ে গেছে কাস্টমার থাকলে অসুবিধা নাই সাথে সাথে কাপড় দিয়ে সব পণ্য ডেকে ফেলতেন এইভাবে রেখে চলে যেতেন মসজিদে ও এখন এই বিষয়টা বড় কঠিন এইভাবে বাজারে মালপত্র খোলা রেখে মসজিদে গেলে মসজিদ থেকে এসে মালপত্র পাওয়ার সম্ভাবনা খুব কম সেই সময়ে এত একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল যেমন বিক্রেতাগণ ছিলেন তেমনই ক্রেতাগণ ছিলেন সকলেরই ইমান এই পর্যায়ের ছিল আজান হওয়ার পর বাজারে লুক নাই ক্রেতা বিক্রেতা সকল ওই মসজিদে আর তাদের ইমান এবং তাকুয়া এমন ছিল একজন লোক তার মাল কাপড় দিয়ে ডেকে রেখে দিয়েছে কেউ কাপড় উল্কিয়ার নিচে কি আছে তা দেখে না চুরি করা তো দূরের কথা ইমান মানুষকে এত সুন্দর একটা আদর্শ নিরাপদ সমাজ উপহার দেয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সমাজের মধ্যে সকল প্রকারের নিরাপত্তাহীনতা চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই লুণ্ঠন সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহান হুতালা এই আয়াতের মধ্যে ওই মুমিন লোকদের প্রশংসা করেছেন যাদের কথা আমি ওই পঁয়ত্রিশ নম্বর আয়াতে আলোচনা করে এসেছি তাদের মধ্যে অন্তরে যে নূরে ইমান ইমানের যে হেদায়াত আল্লাহ তাদেরকে দান করেছেন তার জুতি তার আলো তাদের নিজেদের অন্তর্কে যেমন আলোকিত করে অন্তরের মধ্যে যত অন্ধকার আছে কালিমা আছে সবগুলো দূর করে দেয় সাথে সাথে আশপাশের সকল মুমিনের অন্তর এর প্রভাব বিস্তার করে আর মুমিনের অন্তর গুলো তখন আকাশের তারকার মতো জলমল করতে থাকে আর মুমিনের সংখ্যা থেকে অন্ধকার তত দূরীভূত হবে ওই আয়াতের মধ্যে এই কথাগুলোই মূলত ফুটে তুলে ধরা হয়েছে আর এখানে বলা হচ্ছে ওই নূরের অধিকারী মুমিনগঞ্জ তাদের অবস্থা হল এমন তারা ব্যবসা বাণিজ্য করে বেচা না করে কিন্তু এই ব্যবসা তাদের বেছাকে না তাদের আল্লাহর জিকির এবং সালাদ আদায়ের পথে বাধা হয়ে দাঁড়ায় না এরা এত অবাদতি করে আল্লাহর জিকির করে সালাদ আদায় করে তারা জাকাত আদায় করে এ সবকিছু করার পরেও তারা অহংকারী হয় না তাদের মধ্যে এরপরও তাদের অন্তরে ভয় থাকে আল্লাহর আসাবের ভয়ে বিতু থাকে তারা ওই দিনকে ভয় করে এমন একটা দিনকে তারা ভয় করে কাল্লা বসি হিলকুলু বুয়াল আফ সর যেদিন মানুষের অন্তর এবং চক্ষুসমূহ উল্টে যাবে মানুষের অন্তর স্থির থাকবে না বিত হয়ে তাদের চক্ষুগুলো বিস্ফোরিত যেন চোখের কুটুবি থেকে বের হয়ে যাবে ভয়ে বিত হয়ে এমন একটা কঠিন দিন ওই দিনকে তারা ভয় করে তারা এত আমল করে অবাদতি করে সোয়াবের কাজ করে এরপরও তারা নির্বীক হয় না एर पर आल्लर आजबा निर्वीक आल्ला आजबर भय ता जानी कुल्लाह पाखा भय तचारे दिन हासुर दिन के तरा भय हासुर दिन आल्ला पकड़ाओ के तरा भय से ही दिन भय आल्ला कि যেই যেদিন মানুষের অন্তর এবং চক্ষু সমূহ উল্টে যাবে বিপর্যস্ত হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় থাকবে না সেই দিনকার ভয়াবহতা এমন কঠিন হবে মানুষের সকল স্বাভাবিক বুদ্ধি লুপ্ত হয়ে যাবে মানুষ বিত সংশ্রস্ত হয়ে দিক বিদিক ছুটি করবে এই কঠিন দিনকে তারা ভয় করে তারা সবসময় আল্লাহর জিকির করে সালাত জাকাত আদায় করে এরপরেও তাদের অন্তরের মধ্যে এই ভয় তারা আল্লাহর আজাব থেকে নির্বিক হয় না এই মুমিনদের আল্লাহকে ভয় করা আল্লাহর আজাবকে ভয় করা বিচারের দিনকে ভয় করা এটা মুমিনের বৈশিষ্ট্য এই মুমিনদের আল্লাহ এখানে প্রশংসা করেছেন লিয়া মা তারা এই ব্যবসা বাণিজ্য বেচা কিনা করা সত্ত্বেও তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে সালাপায়ন করে জাকাত আদায় করে বিচারের দিনকে তারা ভয় করে কেন করে যেন আল্লাহ তাদের আমলের উত্তম বদলা প্রদান করেন লিয়া আমিলু। তাদের আমলের উত্তম বদলা যেন আল্লাহ তাদেরকে প্রদান করেন আর আল্লাহ নিজ অনুগ্রহে যেন তাদের সাব আরো বৃদ্ধি করে দেন হিসাব আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন এখানে ওই এই মুমিনদেরই প্রশংসা আল্লাহ করছেন এই মুমিনগ তাদের মানুষ হিসেবে তাদের অন্তরে সম্পদের প্রতি ব্যবসা বাণিজ্য করলে বেশি বেশি লাভ হোক এটা তারা চায় বেচা বেশি সময় করতে পারলে বেশি বেশি লাভ হবে এই জন্য তারা এই ব্যবসা বাণিজ্য বেশি সময় করতে চায় বেচা কিনা করতে চায় কিন্তু এরপরও এরপরও তাদের এই লুভ শাখা থাকা সত্ত্বেও সত্ত্বেও তারা আল্লাহর প্রতি আল্লাহর শরণের পথে জাকাত আদায়ের পথে সালাদ কায়েমের পথে এটাকে প্রতিবন্ধক মনে করে না এটা এই পরিমানে লুপটাকে নিয়ে যায় না লুবের মাত্রাটা ওই পর্যায়ে নিয়ে যায় না যে এর লুবে তারা জিকির ছেড়ে দেবে সালাত ছেড়ে দেবে ছেড়ে ছেড়ে দিবে দেবে এই ধরনের লুব সম্পদের প্রতি তাদের হয় না সাথে সাথে সাথে তারা আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহর হিসাব নেওয়ার সময়টাকে বিচারের দিনকে ত্যামতের দিনকে তারা ভয় করে আর এই আমলগুলো করে এগুলো সবের কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ এই আমলগুলো তারা করে কেন করে এই এই জন্য তারা যেই পরিমানে আমল করে চলছে এই আমলের উত্তম বদলাটা যেন তারা আল্লাহর কাছ থেকে পায় তারা এই জন্য করে তারা এর বিনিময় চায় আল্লাহর কাছে আর কি চায় যতটুকু তারা আমল করে ততটুকুই না বিনিময় আল্লাহর কাছে বেশি চায় আমলে যদি বাঙ্গা চুরাও হয় আমলটা যদি ত্রুটিপূর্ণ হয় তথাপিও তারা আশা করে আল্লাহর কাছে আল্লাহ যেন উত্তম বদলা দেন আহসানা মা তারা যে আমল করে চলছে সেই আমলের উত্তম বদলা আল্লাহর কাছে তারা চায় তারা আরো চায় আল্লাহ যেন দয়া করে তাদের বদলাটা আরো বাড়িয়ে দেন বাড়িয়ে যেন আরো বেশি করে দেন তারা আল্লাহর কাছে এই আশা করে ঠিক আল্লাহ সুবাহান মুমিনদের তাদের আমলের বদলা নেক আমলের বদলা বহুগুণে বাড়িয়ে বাড়িয়ে দেন মুমিনদের নেক আমলের বদলা তার আমলের বিশুদ্ধতা নিয়তের বিশুদ্ধতা অনুপাতে সাত থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে হাসরের ময়দানে ময়দানে এমন অনেক বাম্বা হবে যে তার আমল নামায় এত বেশি নেকি দেখতে পাবে সে অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইবে জি হাল্লাহ এত নেকির কাজ তো আমি করি নাই तक आल्लामल बदलाता जानो वृद्धि कर दें मुमिन आल्लर का आशाई कर मानुष निजे जीविकार व्यवसा वाणिज्य कर बेचा क्या কিন্তু সেখানে বরকত দেওয়ার মালিক আল্লাহ অনেকে ব্যবসা করে অনেক লাভবান হয় অনেকে হয়। উভয়টাই আল্লাহ হয় আল্লাহ কাউকে কাউকে ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত করে পরীক্ষা করেন এর অর্থ এটা নয় সে ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করে নাই নাই বা পাপ করেছে আল্লাহ তার প্রতি পারে যে আল্লাহ তাকে তাকে কুদা কৃষ্ণার মধ্যে রেখে আল্লাহ তাকে কষ্ট দিয়ে তাকে পরীক্ষা করতে চান তার ইমানের পরীক্ষা নিতে চান আবার কেউ দেখবেন যে নাম না, না, করে জাকাত আদায় করে না তার সম্পদ অনেক গুণ হয়ে যাচ্ছে এর অর্থ এটা নয় খুব সবের কাজ করতেছে নামাজ না পড়ে জাকাত না দিয়ে বড় সবের কাজ করতেছে এটার অর্থ এটা নয় আল্লাহ তাকে বেশি করে দিয়ে তাকে পরীক্ষা করে কি পরীক্ষা সে যেহেতু আল্লাহর এবাদতি ছেড়ে দিয়েছে নাফরমানির ফরমানির পথে এগিয়ে গেছে আল্লাহ ওই না পথে তাকে আরো অগ্রসর করে দেন সেজন্য উপযুক্ত শাস্তির প্রকৃত উপযুক্ত হতে পারে আল্লাহ যাতে ভালো করে তাকে শাস্তি দিতে পারেন সেই শাস্তির উপযুক্ত বানানোর জন্যই তাকে আল্লাহ এইভাবে তাকে বৃদ্ধি করে দেন এই উভয়টা আল্লাহর পক্ষ থেকেই আসে আবার আল্লাহ মুমিন বান্দাকেও হক পতে থাকার কারণে তার মধ্যে যদি যদি থাকে আল্লাহর আল্লাহ কৃতজ্ঞ তার অন্তরের মধ্যে যদি থাকে আল্লাহ তাকেও আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন যাতে করে সম্পদ লাভ করে এই সম্পদ সে আল্লাহর পথে খরচ করে ওদিক সবের অধিকারী হতে পারে সবকিছু পক্ষ থেকে হয়। মানুষের রিজিকের সংকীর্ণতা এবং প্রশস্ততা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান রিজিক তিনি সংকীর্ণ করে দেন আর যার জন্য চান তিনি রিজিককে প্রশস্ত করে দেন গল্লা আল্লাহ যার জন্য চান তাকে রিজিককে বে প্রদান করেন সে হিসাব করে পায় না এত বেশি পরিমাণে রিজিক প্রদান করেন গল্লা দিন আল্লাহ সুবাহা এতক্ষণ মুমিনদের মুমিনদের বর্ণনা দিচ্ছিলেন এখন কাফেরদের বর্ণনা দিচ্ছিলেন এত সময় মুমিনদের গুণাগুণ বৈশিষ্ট্য তাদের পরিচিতি তুলে ধরা হলো এখন কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যারা তাদের আমল সমূহ যেন মরুভূমির মরিচিকা পিপাস্ত ব্যক্তি এটাকে পানি মনে করে মরুভূমির মধ্যে এর দুপুর বেলায় এবং সকালবেলায় দুইটি অবস্থা হয় সকালবেলায় সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় আর সূর্যের আলো যখন মরুভূমির ভূমির বালুকা রাজির উপর পতিত হয় তখন দূর দূরান্ত থেকে সেই দুদু মরুভূমিকে মনে হয় পানি ডেউ খেলছে দুপুরের সময় এমনটি হয় সূর্যের তাপ বালুর মধ্যে পড়ে যখন বালু উত্তপ্ত হয় তখন সেই বালুর সেই তাপ যখন উপর দিকে উত্তিত হয় দূর থেকে মানুষ মনে করে এখানে পানি দেউ খেলছে কাফেরদের উপমাল্লা দিচ্ছেন কাফেরদের আমল আমল তারা তো মনে করে বালো আমলি করছে সেই কাফেরদের আমল হল মরুভূমির ওই মরিচিকার মতো মরুভূমির মরিচিকার মতো পিপাসত্ব ব্যক্তি এটাকে পানি মনে করে আসলে এটা পানি নয় মরিচিকা হাত্তা ইরা আহুলিদহ যখন সে পানি মনি করে ছুটে যায় ওই মরিচিকার দিকে যখন কাছে যায় তখন কিছুই পায় না লামিয়া জিজুহু সাইয়া সেখানে পানির কোন অস্তিত্ব খুঁজে পায় না সেখানে শুধু দেখে বালুগা কারাশি মরিচিকা জলমল করছে কিন্তু সেখানে কোন পানির অস্তিত্ব নাই সেখানে তারা আল্লাহকেই দেখতে পায় পায় সেখানে পায় আল্লাহকে আল্লাহ তখন তাদের হিসাব চুকিয়ে দেন হিসাব আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন কাফের নেতাদের কাফের নেতাদের এখানে বর্ণনা দিচ্ছেন উপমা কাফের নেতাদের নেতাদের আমলের উপমা এটা তারা যে আমল করে তারা মনে করে খুব ভালো আমল করছে কাফের নেতারা তারা মনে করে আমরা যা করছি খুব ভালো কাজ করছি এখন দেখছেন না নেতাদের চরিত্র কিভাবে বর্ণনা করা হইতেছে যেন এরা মানুষ নয় অতি মানব এত গুণ গান বর্ণনা করা হইতেছে আর এই নেতারাও মনে করে আমি তো আসলে এতই উত্তম মানুষের মধ্যে আমি আসলে এত গুণের অধিকারী অধিকারী তারাও ওইটা মনে করে আর তারা মনে করে আমরা তো মানুষের সেবা যত্ন কত করি করি জনগণের সেবায় সবসময় নিয়োজিত মানব সেবার সে বড় পুণ্য তো আর কিছু হতে পারে না মনে করে তারা সবচেয়ে বড় পুণ্যের কাজ করে চলছে দুনিয়ায় সব কর্ম করে চলছে আর মনে করে তারা খুব সবের কাজ করছে দুনিয়ায় এই কাফেরা তারা নিজেরা মঙ্গল কাজ করছে খারাপ কাজ করছে এটা মনে করে করেনি তারা তাদের পথটাকে অতি উত্তম মনে করে তাদের কর্মটাকে অত্যধিক ভালো মনে করে মনে করে তাদের সেই দ্বারা আকিদা বিশ্বাস আমলকে আরো বেশি ভালো করার জন্য তাদের দৃষ্টিতে অর্থাৎ শয়তানি কাজে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে আর তারা মনে করে এটা উত্তম কাজ তারা যেই কাজটাকে ভালো মনে করছে যেই কাজটাকে উত্তম মনে করছে যেই জন্য তারা এত পরিশ্রম করে চলছে চেষ্টা সাধনা করে চলছে আসলে এগুলা কিছুই নয় এটা হচ্ছে মরুভূমির মরিচিকার মতো এটা কিছুই না কিছুই হাসরের ময়দানে যখন তারা আল্লাহর সামনে হাজির হবে তাদের সকল আমল নিয়ে আল্লাহ সুবাহ বলছেন বলছেন আমি এই সবগুলোকে দুলিকোনার মতো উড়িয়ে দেব তাদের আমলগুলোকে আমি দুলি কোনার মতো উড়িয়ে দেব দেবো মাংসুরা আল্লাহ বলছেন আমি তাদের সেই আমলগুলোকে ধুলি কনার মতো উড়িয়ে দেব এগুলার কোনো মূল্য নাই আল্লাহর তারা এটাকে অত্যধিক উত্তম কাজ যদিও মনে করে তাকে হিসাবের দিন বিচারের দিন এগুলার কোনো মূল্যই থাকবে না এরা সকলে শূন্য হাতে হয়ে যাবে তারা যে সেই সময় হবে কবি পিপা শর্ত সেই পিপা অবস্থায় তারা ওই মরুভূমির মরিকা মরিচিকার দিকে পিপা মানুষ মরুভূমির পথচারী যেইভাবে দৌড়ে যায় পানির আশায় আর সেখানে গিয়ে দেখে শুধুমাত্র মরিচিকা দু ভালু রাশি সেখানে পানির অস্তিত্ব নাই তখন যেইভাবে তারা হত হয় নিরাশ হয় হাসরের ময়দানে এই কাফেরদের অবস্থা এমন হবে রাসুল্লাহ সাল্ল আলাম বলেছেন বলেছেন আল্লাহ যখন হিসাব নেবেন তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কার এবাদতি করতে তখন তারা বলবে বলবে আল্লাহর পুত্র উজাইল আল আহ ইসলামের এবাদতি আমরা করতাম আল্লাহ তখন তাদেরকে বললেন বললেন যে আল্লাহর কোন পুত্র নেই তোমরা বড়ই ওই মিথ্যা কথা বললে তখন আল্লাহ বলবেন আমার কাছে তোমরা এখন কি চাও কি চাও তারা থাকবে আল্লাহ তখন বললেন বললেন তোমরা ওই দিকে তাকাও না কেন তারা দেখতে পাবে সেখানে পানির পুয়ারা পুয়ারা অথচ এটা পানি নয় পানি তাহলে জাহান নামের আগুন মরুচিকার মতো মরুভূমির মধ্যে যে মরিচিকা পানির দেউ খেলে দূর থেকে প্রতীক মনে করে এরা ওই ধরনের মনে করবে যেটা এটা সুপীয় পানি দুল খেলতেছে তাই তারা সেদিকে দৌড়ে যাবে কিন্তু সেখানে গিয়ে নিক্ষিপ্ত হবে জাহান নামে আগুনের মধ্যে তারা পানি মনে করে আগুনের মধ্যে তারা নিক্ষিপ্ত হয়ে যাবে তাদের এই উপমাটি এখানের মধ্যে আল্লাহ দিয়েছেন যে কাফেরদের আমলের উপমা হল এমন মরিচিকার মতো মরুভূমির মরিচিকার মতো পিপাস ব্যক্তি এটাকে পানি মনে করে আর যখন সে ওই পানি মনে করে মরিচিকার কাছে যায় তখন সেখানে কিছুই পায় না হাত্তা ইদা যা আহু লামাজিদ হুসাইয়া যখন সে ওইখানে যায় কিছুই পায় না সেখানে পানি নাই এই কাফের গন তারা তারা যত ভালো কাজ করেছে বলে মনে করে হাসরের ময়দানে গিয়ে তারা কিচ্ছুই পাবে না পাবে তারা আমল সবগুলো বরবাদ হয়ে যাবে ভালো কাজ যদিও করে থাকে সেগুলোর বিনিময় পাবে না এর কারণ হল আল্লাহ হল আল্লাহ সুবহান সবচেয়ে বড় মুন্সিফিফ সুবিচারক দুনিয়ায় काफर मुश्रिकरा अल्लाहर अबाध्य ना मान रहा क्या क्या भलो क्या बदला जेहेतुक पा अल्लाह तक के दुनिया दिए देंफे मुश्रिके भलो कहर बदला अल्लाह दुनिया दिए देंा दुनिया किसुद नेतृत्व करते সুনাম সুখ্যাতি অর্জন করতে পারে সম্মান মর্যাদা পায় সম্পদ প্রাচুর্যের অধিকারী হতে পারে কিছুদিনের জন্য দুনিয়ায় তার ওই ভালো কাজগুলোর পেয়ে যায় আল্লাহ তাদেরকে দিয়ে দেন দিয়ে দেন যেই ভালো কাজগুলো করেছে এই বদলাগুলো দুনিয়ায় পেয়ে যায় মৃত্যুর পরের জন্য তাদের আর কিছুই অবশিষ্ট থাকে না হাসরের ময়দানে তারা শূন্য হাতে হাজির হাজির হয় সেখানে তাদের আল্লাহর কাছে বিনিময় পাওয়ার মতো ভালো কোনো বিনিময় পাওয়ার মতো কিছুই থাকে না যাহার নাম ছাড়া আর সেই সময়ে তারা ধুকায় পতিত হয় তাদের সেই ভালো আমলগুলো যে দুনিয়ায় করেছিল মনে করেছে দুনিয়ায় যেহেতু আমরা আমরা নেতৃত্ব পেয়েছিলাম কর্তৃত্ব পেয়েছিলাম নাম সুখ্যাতি আমরা সেখানে অর্জন করেছিলাম সম্মান মর্যাদা পেয়েছিলাম সম্পদ প্রাচুর্য ছিল আল্লাহর অনুগ্রহ এইগুলা পেয়েছিলাম তাহলে তো সেই আল্লাহর অনুগ্রহ পাবো তারা মনে করে এই মনে করে তাদের এত আমলের প্রতি ভরসা করে তারা মনে করেছে এখানে নাগাদ পাবে কিন্তু আসলে এই আমল সমূহ হল মরুভূমির মরিচিকার মতো ইমানহীন আমল এর কোন মূল্য আল্লাহর কাছে নাই ইমান ছাড়া আমল যারা করে সেই আমলের কোনো সাব কেউ কোনদিনই পাবে না আমলের সাব পাওয়ার জন্য পূর্ব শর্ত হল ইমান থাকতে হবে যদি ইমান থাকে তাহলে তার আমলের সাব সে পাবে কাফের বনের যেহেতু ইমান নেই সেই হেতু তাদের আমলের কোন সাব আল্লাহর কাছে তারা পাবে না প্রথম উপমাটা হল কাফের নেতাদের সেই কাফের নেতাদের এত বিশাল কর্ম তারা মনে করে মরুভূমির মধ্যে যেভাবে বালুকারাশি মরিচিকায়িকায় পানির ডেউ খেলে তারা ঢুকায় প্রতিত হয় তাদের নিজেদের ভালো কাজগুলোকে তারা অত্যধিক উত্তম মনে করে মনে দুনিয়ায় তাদের আমল যেগুলো শয়তানি কর্ম এগুলাকে তারা উত্তম মনে করে আর মনে করে এগুলোর বিনিময়ে আল্লাহর তারা নাজাত পাবে এতই তারা আসা থাকে মরুভূমির প্রতীক পিপাসার্থ অবস্থায় এই মরিচিকাকে যেভাবে পানি মনে করে এরাও করে ময়দানের কঠিন অবস্থায় তাদের এই বদ আমল সমূহকে তারা উত্তম মনে করে না জন্য এটা যথেষ্ট মনে করে মনে সেই আমলগুলোকেই সামনে নিয়ে আসে কিন্তু যখন সে আমলের সম্মুখীন হয় তখন কিছুই পায় না তার নিজানের মধ্যে যখন ওজনে উঠে তার আমলের কোনো অজন নাই তার যে আমল তার কোন ওজন নাই এটা নেকির পাল্লায় কোনো প্রভাব ফেলে না তাদের বদ আমলের মাত্রা এমন বেশি যে নেক আমলগুলো যেন একেবারে শূন্য উড়ে গিয়েছে এই সকল লোকেরা ওই সময়ে তারা ধুখায় পতিত হয় তারা তখন আল্লাহকেই তাদের সামনে পায় তারা তখন ওই মরিচিকার কাছে যখন পানি মনে করে হাজির হয় সেখানে তারা আল্লাহকেই পায় অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ যখন তাদের হিসাব নেবেন তাদের আমল সমূহ আল্লাহ যখন ধুলার সাথে উড়িয়ে দেবেন তখন সামনে আল্লাহ থাকবেন তাদের ফায় সালা করার জন্য আর কেউ থাকবে না হাসরের ময়দানে তাদের সামনে তখন একমাত্র ফায় সালাকারী হবেন আল্লাহ আর তিনি কি করবেন আল্লাহ তাদের হিসাব সমূহ একেবারে পরিপূর্ণভাবে চুকিয়ে দেবেন সেখানে আল্লাহ সুবাহ অবিচার করবেন না তাদের এই গদ কর্মসমূহকে আল্লাহ সামনে এনে হাজির করে দেখিয়ে দিবেন তোমরা কি করছিলে কিছুই সেদিন গোপন থাকবে না সব কিছু তাদের সামনে আল্লাহ হাজির করে দিবেন এবং একমাত্র বিচারক হবেন সে সময় আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন বিচারক সেদিন তারা পাবে না দুনিয়ায় তারা আল্লাহকে অমান্য করলেও অস্বীকার করলেও হাসরের ময়দানে তারা যখন হাজির হবে হাজির তখন তাদের সেই হিসাব চুকিয়ে দেওয়ার তাদের আমলের সকল হিসাব নিকাশ করে চূড়ান্ত ফায়সালা দেওয়ার এবং তাদের প্রতিদান দেওয়ার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে পাবে না তাদের বদ আমলের বদলা আল্লাহ সেদিন তাদেরকে চুকিয়ে দেবেন আজ সেই কাজটা আল্লাহ করবেন পল্লাহ হুসারি হিসাব অতি দ্রুততার সাথে তাদেরকে এখানে আটকিয়ে অভেতুক রাখবেন না শুধুই মাত্রে তাদেরকে আসান্বিত করে আটকে রাখবেন না আল্লাহ সকলের হিসাব সেদিন চুকিয়ে দিবেন কারো হিসাব তিনি আটকে রাখবেন না পুঙ্কু পুঙ্খানুপুঙ্কাবে হিসাব করে প্রত্যেকের পাওনা তাদেরকে প্রদান করে দিয়ে দিবেন যারা তাদের আমলের মাধ্যমে এবাদতের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে জান্নাতের অধিকারী হয়েছে আল্লাহ অবিলম্বে তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন আর যারা তাদের আল্লাহর অমান্য নাফর মানি করে মানি করে গুনা খাতা করে আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ায় দুনিয়ায় তারা পাপাচারে লিপ্ত ছিল সেই সকল লোকদের বদলা জাহান নাম নাম সেটাও দ্রুততার সাথে ঝালা করে দিয়ে তাদেরকে জাহান নামে পৌঁছে আল্লাহ কাউকে অবিচার করবেন না কারো প্রতি অবিচার করবেন না এই কাফেরদেরকে আল্লাহ সুবাহ এই উপমাতারা দিয়েছেন এটা হলো কাফের নেতাদের উপমা উপমান দ্বিতীয়টা হল হল أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه صحاب من فوقه صحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نورا অথবা কাফেরদের আমলের উপমা এমন এমন যেমন উন্মুক্ত সমুদ্রের মধ্যে অন্ধকার তার একটা মাউস আর একটা মৌসকে গ্রাস করে সমুদ্রের এক একটা ঢেউ আরেকটা ঢেউকে আচ্ছন্ন করে ফেলে আর এর উপর রয়েছে কালো মেঘ মালা অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার যখন সে তার হাত বের করে তখন কিছুই দেখতে পায় না সে তার হাতটা কেউ দেখতে পায় না লাহু ওয়ামাল্লামুর আনালাহু মিন্নূর আল্লাহ যার জন্য নূরের ব্যবস্থা করেননি জুতির ব্যবস্থা করেননি তার কোন নূর নেই আলো নেই জ্যুতি নেই যাকে আল্লাহ যার জন্য হেদায়তের ব্যবস্থা করেননি তার হেদায়তের কোন পথ আর কুলা নেই এখানে হল ওই কাফের নেতাদের অনুসারীদের দৃষ্টান্ত যারা নেতাদের অনুসারী দ্বিতীয় দৃষ্টান্তটা হল অনুসারীদের সেই উপমাটা আল্লাহ দিয়েছেন উন্মুক্ত সমুদ্রের সাথে সমুদ্রের মধ্যে যখন তাণ্ডবণ্ডবের মধ্যে রয়েছে প্রচন্ড অন্ধকার আর একটা ঢেউ আর একটা ঢেউকে গ্রাস করে একটি মুহূর্ত সে নিষ্কৃতি পায় না এই কাফের অনুসারীগণ তারা এমনই তাদের নেতারা তাদেরকে আলো থেকে বঞ্চিত করে অন্ধকারের মধ্যে তাদেরকে পতিত করেছে আর এমনভাবেই তাদের জীবনের গতি তারা পরিচালনা করছে গড্ডালিকা প্রবাহে তাদের জীবনটাকে তারা ভাসিয়ে দিয়েছে এমন ভাবে যে আলো তারা দেখতে পায় না অন্ধকারের পর অন্ধকার একটা ধাক্ষার পর আরেকটা ধাক্ষা রাসুল্লাহ আলাই বলেছেন বলেছেন এমন উপমা হল ওই ব্যক্তির কোন ব্যক্তি জিজ্ঞাসা করলো কাউকে তুমি কোথায় যাচ্ছ সে বলবে জানি না ওই ব্যক্তি যেদিকে যাচ্ছে আমি তাকে অনুসরণ করে তার সাথে যাচ্ছি তখন আবার প্রশ্ন করা হয় ওই ব্যক্তি কোথায় যাচ্ছে তা তো জানি না সে তাকে অনুসরণ করে চলছে সে যাচ্ছে কোথায় তার গন্তব্যস্থল কোথায় তাও জানে না যার অনুসরণ করছে সে কোথায় যাচ্ছে তাও জানে না সাধারণ কাফের যারা নেতাদের অনুসরণ করে চলছে তারা হল এমনই অন্ধকারে আবুডুবু কাচ্ছে। আল্লাহ বাকারার দ্বিতীয় রুকুতেই দুই ধরনের বুণাফিকের দুইটা উপমা দিয়েছেন একটা আগুনের একটা পানির পানির দুইটা উপমা দিয়েছেন সেখানে আল্লাহ উপমা দিয়েছেন যেন কোনো আগুন জানানো হল হলো চতুর্দিক হয়ে গেল সেই সময়ে এই কাফেরদের অবস্থা হল এমন যখন চতুর্দিক আলোকিত হয়েছে আল্লাহ তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে তার যদি দৃষ্টি শক্তি না থাকে তার সামনে অন্ধকার না আলো কিছু বুঝতে পারবে না অর্থাৎ তাদের সামনে যখন কুফরির অন্ধকার দুরীভূত করে ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিলেন চতুর্দিক আলোকিত হল ইমান দারগণ সেই আলো গ্রহণ করলেন আর কাশের অবস্থা হল আল্লাহ তাদের দৃষ্টি শক্তিটাই কেড়ে নিলেন সেই আলো দ্বারা তারা উপকৃত হয় না তারা বুবা তারা বদির তারা অন্ধ অতবা আল্লাহ অন্ধকার রাত্রিতে যখন মেঘের গর্জন বিদ্যুতের চমক যখন হয় তখন সাধারণ কাফের অনুসারীদের কথা এখানে বলা হচ্ছে তখন তারা বিদ্যুতের চমকে যখন কিছু জায়গা আলোকিত হয় একটু আগায় আবার আবার মুহূর্তের মধ্যেই সব অন্ধকারে ছেয়ে যায় তারা থেমে যায় থেমে আগাতে পারে না অর্থাৎ এরা হলো এমন মুনাফিক মুনাফিক তারা যদি দেখে যে ইসলামের পথে চললে কিছু লাভ হয় লাভ তাহলে কিছু ইসলামের কথা মানে আর যখন থেকে বিপদ ইসলামের পথে চলতে গিয়ে বিপদ আসে জুলুম নিপীড়নের শিকার হতে হয় তখন তারা এখানেই থেমে যায় আর ইমানের পথে চলে না ইসলামের পথে চলে না ইসলামের সুদিন হলে সুদিন হওয়ার আগায় আর যখন ইসলাম মানতে গিয়ে কষ্ট করা লাগে তখন ওই কাফেরদের সাথেই ফিরে যায় তারা এখানেই থেমে যায় আর আগায় না সেটা বিদ্যুতের চমকের সাথে সাথে যখন একটু রাস্তা পরিষ্কার হয় দেখে একটু আগায় দু একটা কতম আগায় কত মুহূর্তের মধ্যে আবার অন্ধকার ছেয়ে যায় তখন তারা থেমে যায় এইভাবে আল্লাহ সেখানে এই দুই ধরনের একদল কাফের নেতাদের উপমা দিয়েছেন একদল অনুসারীর উপমা দিয়েছেন যদি এরা মুনাফিকদের উপমা কিন্তু এরা হল কাফের মুনাফিক অন্তরে তাদের নেই এখানে সরাসরি এদেরকে উল্লেখ করেছেন আল্লাহ কাফের বলে যে প্রথম উপনার উপমাটা হল কাফের নেতাদের দ্বিতীয়টা হল তার অনুসারীদের অনুসারীদের নেতারা এমনভাবে অন্ধকারের মধ্যে রেখেছে তারা ইসলামের আলো তাদের সামনে যাতে না পৌঁছে এই নেতারা এমন বাগার প্রাচীর দাঁড় করিয়ে রেখেছে লোকেরা যারা ইসলাম জানতে না পারে কোরআন জানতে না পারে হাদিস জানতে না পারে আল্লাহর পথে চলতে না পারে রাসুলের পথে চলতে না পারে তোর জন্য এদেরকে তারা অজ্ঞতার মধ্যে রাখতেই তারা পছন্দ করে তারাই এই সমুদ্রের উন্মুক্ত সমুদ্রের অন্ধকারের মধ্যে রেখেছে অর্থাৎ তারা ইসলামের আলের আলো যাতে তাদের কাছে না পৌঁছে নেতারা তাদের নিজেদের আপিদা বিশ্বাস তাদের ভ্রান্ত মতবাদের প্রাচীর দিয়ে এদেরকে ঘেরাও করে রেখেছে এই অনুসারীরা নেতাদের বানানো শিখানু মন করা মানব রচিত এই মতবাদ গুলোকে এমন ভাবে আকর্ষণীয় করে তাদের কাছে তুলে ধরেছে এই মানব রচিত মতবাদই হল প্রকৃতপক্ষে অন্ধকার আল ইসলাম নূরুন জুলুমাত ইসলাম হলো জুতি আলো নূর আর কুফুর হল অন্ধকার জুলুমাত ইলান ইমানদারদের বলি হলেন আল্লাহ তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন জুলমাত হলো কুফরির জুলুমাত আল্লাহ ইমান দাদকে কুফির অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে নিয়ে আসেন। আসেনিজুন নূর ইমাত আর কাফেরদের আউলিয়া হল তাগুত। সেই তাগুত কাফেরদেরকে আলো থেকে অন্ধকার সমূহের মধ্যে ডুবিয়ে রাখে সেই দিকেই নিয়ে যায় আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় সেই অন্ধকারটা হল কি কুফুরির অন্ধকার মানুষ যাতে ইসলাম জানতে না পারে ইসলাম জানার যত উপায় আছে সেই পথ এই সকল নেতারা বন্ধ করে দেয় আমাদের দেশে কি করা হয়নি যুগে যুগে ক্রমান্বয়োন্বয়ে এদেশ থেকে ইসলাম জানার পথ তাকে রুদ্ধ করে দেওয়া হয়েছে এক সময়ে এদেশে মাদ্রাসা সমূহ চালু হয়েছিল দিনী এলিম অর্জনের জন্য কোরআন সুন্না শিক্ষা দেওয়ার জন্য সেই মাদ্রাসা সমূহকে সুপরিকল্পিতভাবে বাতিলের আড্ডাখানা বানানো হচ্ছে কোরআন সুনার সঠিক এলিম এলিম शिक्षा देवार परिवर्त मानुष के कुरान सुन्ना के दूरे सर इाम आकीदा विश्वास शिक्षा देवा सर्वप्रथम शुरू करो देशरेजन सर्वप्रथम जन इसमामी शिक्षा प्रतिष्ठान चालू है से देवंद मद्रासा से ব্রিটিশ বেনিয়াদের বিতরণের জন্য যুদ্ধের একটা গাঠি ওই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন মাহমুদুল হাসান সেই দেবন মাদ্রাসা থেকে যখন কোরআনার শিক্ষা এলিম চর্চা শুরু হল আর মুজাহিদগঞ্জ তৈরি হতে থাকলেন দিকে দিকে ছড়িয়ে পড়লেন খ্রিস্টানদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেখান থেকে বিভিন্ন বাহিনী গড়ে তোলা হয়েছিল তারই মোকাবেলায় ইংরেজগঞ্জ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল আঠারোশো সালে কলিকাতা আলিয়া মাদ্রাসা আঠারোশো একাশি সালে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল খ্রিস্টানগঞ্জ সেই মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছিল খ্রিস্টান সেই আলিমা আলিয়া মাদ্রাসাগুলো একটার পর একটা তারা করল আর সেটার শিক্ষক প্রিন্সিপাল ছিল খ্রিস্টান মুসলমান নয় সেই খ্রিস্টানগঞ্জ মুসলমানদেরকে কুরআ হাদির শিক্ষা দেওয়ার জন্য আলিয়া মাদ্রাসা করেছিল যার রিজাল্ট আজকে আমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছি কৌমি মাদ্রাসা যারা পড়ে এখনো যদিও কৌমি মাদ্রাসাগুলোকে পূর্ণাঙ্গভাবে ইসলামী শিক্ষা নেই কিন্তু মিটি করে জলছে এখনো কোরআন হাদিসের কিছু শিক্ষা কিন্তু এর মোকাবেলায় যদি দেখি আমরা আলিয়া মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো সেখানে সেই মাদ্রাসাগুলোর শিক্ষার সিলেবাস সিলেবাস তাদের পোশাক পরিচ্ছদ তাদের আদব কায়দা তাদের তাহিব তামাদুন যদি আমরা দেখি দুই সাথে তফাত সব দিক থেকে রাত দিনের তফাত আলিয়া মাদ্রাসা আর কলেজ ইউনিভার্সিটির মধ্যে কোন তফাত নেই আজকাল আলিয়া মাদ্রাসা সময়ের ছাত্রদের ছাত্রীদের সহ ব্যবস্থা আছে একসাথে ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে কোরআন হাদিস পড়ে ছেলে মেয়ে একসাথে পুরাণের বিরোধিতা করে একসাথে পড়াশোনা করে সেখানে ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছরটা কেমন কেমন দেখেন তফাতটা দেখতে পাবে কারণ এই দেশ থেকে মাদ্রাসা সমূহ থেকে ইসলামের শিক্ষাকে তুলে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন থেকে ইসলামের দুশ্মনগণ ষড়যন্ত্র করে এসেছে আর সেই ষড়যন্ত্রে তারা সফলতা লাভ করেছে এখন সেই কর্মী মাদ্রাসাগুলোর সিলেবাস তারা যুগুযুগ করার নামে সেই কান থেকে কোরআন এবং হাদিসের শিক্ষাকে তুলে দিতে আলিয়া সর্বোচ্চ চাচ্ছে কামিল পাশ করার পর একজন মুকাম্মাল ব্যক্তিকে যদি কোরআন থেকে হাদিস থেকে একটা কথা জিজ্ঞাসা করেন একটি কথারও জবাব দিতে পারবে না কারণ সেখানে সিলেবাস আছে পরীক্ষায় পাশ করার জন্য কুরান মজিদের কিছু অংশ হাদিসের কিছু অংশ অংশ আর সেইগুলো শিখে না ছুরি করে পাশ করে অধিকাংশই নকল করে পাশ করে পরীক্ষা দিতে চায় কোরআনের আয়াত হাদিস তার জাঙ্গিয়ার ভিতরে নিয়ে যায় কত বড় কোরআনের প্রতি ব্যাহাদবিহাদবি কোরআনের সাথে এই ধরনের জগন্যতম আচরণ করে চলে যারা এরা তামিল পাশ করে এদের কাছ থেকে মানুষ কোরআন হাদিস আর ইসলাম সম্পর্কে কি জানতে পারবে বুঝতে পারবে কোরআন হাদিস সম্পর্কে এদের কোন জ্ঞানী নেই শুধুমাত্রই কলা পাতার একটা সার্টিফিকেট অর্জন করে তাগুতের গুলামি করার জন্য চিরকাল এই কাফের গনে এই কাজটি করেছে আল্লাহর কিতাব আল্লাহর নাজিল করা নবীদের আদর্শ মানব জাতির কাছ থেকে উঠিয়ে দেওয়ার জন্য তারা পুশুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করেছে আজও তাই করে চলছে এই কাফেরগঞ্জের তাদের গুমরাহির অন্ধকার পুফুরির অন্ধকারের মধ্যে সাধারণ লোকদেরকে ডুবিয়ে রাখছে তারা ইসলামের আলোর নাগাল পায় না জন্য তার অন্ধকারের মধ্যেই হাবুডুবু খাচ্ছে একটা ঢেউয়ের পর আরেকটা ঢেউ তাকে গ্রাস করে চলছে একটা কুফরির পরে আরেকটা কুফুরি কুফুরির নতুন নতুন সূত্র আবিষ্কার করে এক এক সময় এক একটা মতবাদের জন্ম নেয় একবার সমাজতন্ত্রের জয় জয়কার অবস্থা ছিল আবার পুঁজিবাদের জয় জয়কার তার গাড়ের সোয়ার হয়েছে গাড়ের উপর সোয়ার হয়েছে এখন গণতন্ত্র নামে আর একটা কুপুরি শয়তানি ধর্ম এই কুফুরি শয়তানি ধর্মের যৌবনকালের শেষ পর্যায়ে পুরত্ব চলে এসেছে বারধক্য বেশি দিন বাকি নেই তার অপমৃত্যু ঘটে যাবে আর এই গণতন্ত্রের সব দাহের জন্যই হয়তো আগামী দিন আগামী দিনের পৃথিবী অপেক্ষা করছে কাফেররা একের পর এক নতুন মতবাদের জন্ম দেবে ধর্মনিরপেক্ষতা একটা কুফুরি মতবাদ মতবাদ জাতীয়তাবাদ আর একটা কুফুরি মতবাদ এই ধরনের কুফুরি মতবাদ একটার পর একটা এইগুলোই হল সহ মাউজুমিংকিহি মাউজ একটার পর আরেকটা ঢেউ কুফুরির দেউ দেউ মানুষকে আলোর দিকে উঠার সুযোগ দেয় না তার চক্ষু মেলে যে আলো দেখবে এই সুযোগ নাই একটা কুফরির অন্ধকারের ধাক্কা সামলে যখন একটু ছুপ খোলার সুযোগ পায় আরেকটা কুপুর এসে ধাক্কা দিয়ে আবার অন্ধকারের মধ্যে ডুবিয়ে দেয় এই সাধারণ মানুষ সেই অন্ধকার থেকে আর বাঁচতে পারে না মিনফাউকি সাহাব এরপর রয়েছে এর উপরে কি আছে অন্ধকার কালো মেঘ যদি একটার পর আর একটা ঢেউ থেকে বের হয়ে আসতে পারে অন্ধকার কালো মেঘের কারণে আরো পানে তাকাতে পারে না আসমানের দিকে আর তাকাতে পারে না অন্ধকার কালো মেঘ তার চুকের মাঝখানে আড়াল হয়ে থাকে আকাশের দিকে তার দৃষ্টি যায় না অর্থাৎ আসমানি এলিমের প্রতি কহির এলিমের প্রতি তার দৃষ্টি যায় না ইসলাম জানার সুযোগ আর পায় না একের পর একটা গ্রাস করেই চলেছে একটা অন্ধকারের পর আর একটা অন্ধকার আল্লাহ বলে দিচ্ছেন এই কাপেররা এইভাবে তাদের জীবনের শেষ সমাপ্তি গঠায় এই সাধারণ অনুসারীরা তাদের নেতাদের অনুসরণ করে করে আজকে হয়তো এক নেতার অনুসরণ করে কাল আরেক নেতার অনুসরণ করে তাদের একটা না একটা কাফের নেতার অভাব হয় না একটার অবর্তমানে আর একটা এসে যায় কুফ কাফের নেতাদেরকে হত্যা করো আমরা একটার পর একটা হত্যা করব দেখবেন আর একটা আবিষ্কার হয়ে যায় সেই তো এই হত্যার কার্যক্রম কোন দিনের জন্য বন্ধ করা যাবে না একটার পর আরেকটা মাথা গজাবে তখন এর মাথাটা ফেলে দিতে হবে একটার পর একটাকে ফেলার পর আরেকটা মাথা উঁচু করবে তার গাড়ের উপর ওই মাথাটাও ফেলে দিতে হবে এইভাবে ক্রমাগত অব্যাহত রাখতে হবে এই কাফেরদের অবস্থাটা হল তাদের জুলু মাতুন বাউ বোহা বাউ এক অন্ধকারের উপর আরেক অন্ধকার এই অন্ধকারা বের হতে পারে না কাফেরা এমনই সবসময় এই অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে ইদা এমন অন্ধকার সে অন্ধকারের মধ্যে যদি তার হাতটা বের করে তার হাতটাও দেখতে পায় না সে পথ চলবে কেমন করে তার চলার কোন সুযোগ নাই অন্ধকারের মধ্যে তার হাতটাও দেখতে পায় না এমন অন্ধকার রাত্রিতে কেউ কি চলেছেন কোথাও হাত দেখা যায় না চলেছেন যদি রাস্তাটা পাহাড়ি পথ হয় পাহাড়ের চতুর্দিক থেকে জঙ্গলে আচ্ছাদিত রাত্রিটা হয় সেই অন্ধকারটা কেমন হতে পারে আমার একটা ঘটোরা মনে পড়ছে ছাত্র জীবনে বাজারে আমি আমি এক জায়গায় একটা বাড়িতে থাকতাম সেখান থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে পাহাড়ের ভিতরে আমার একটা ক্লাসমেট থাকত বিকালে গিয়েছিলাম আমরা তাকরার করতাম আমাদের থাকরার শব্দটা কি শুনেছেন কেউ আজকের দিনে যে ক্লাসে পড়লাম সেটা আমরা নিজেদের মধ্যে আমরা এটাকে আবার রিভিশন দিই সেটাকে তাকরার বলা হয় আমরা নিজের আবার এটা রিভিশন দেই কারণ একটা কথা আছে ইজা যখন কোন কথা বারবার শোনানো হয় অন্তরের মধ্যে তা মজবুত হয়ে যায় এই এই বারবার এটাকে রিভিশন দিলে ওই পাঠটা পরিপূর্ণভাবে আয়ত্ত হয়ে যায় এজন্য জন্য গিয়েছিলাম যাওয়ার পরে সন্ধ্যার আগেই জ্বর তুপান শুরু হল জ্যৈষ্ঠ ছিল। শেষ পর্যন্ত রাত নয়টার পরে বৃষ্টি ঝোয়ার থামে এমন অন্ধকার কিছু দেখা যায় না পাহাড়ের টিলার উপরে বাড়ি ঘাট থেকে নেমে আসতে হয় এরপর এরপরে আরেকটিলা এরপরে আরেকটা টিলা এরপরে আমাকে আসতে হবে সমতল জায়গাও আছে বাড়ির লোকজন এমন ভাবে ভয় দেখাতে থাকলো তাদের বাড়ি থেকে বের হওয়ার পর একটা টিলা আছে ওই পাহাড়ি টিলা থেকে নামার পরে একটা টার্নিং আছে তারা বলছে ওই টিলার কাছে রাত্রে বেলায় কেউ গেলে কোনোদিন ফিরে আসে না তারা ভয় দেখালো কিন্তু আমি আমার আমার রুম খোলা রেখে চলে গেছি দিনের বেলায় গিয়েছি রুম খোলা ইতিমধ্যে জ্বর তোমানে কি হয়েছে বুঝতে পারিনি এই জন্য আমি যাওয়া প্রয়োজন আমি ঠিক ওই জায়গায় আসার পরে কিচ্ছু তো দেখি না শুধুমাত্র অনুমানে অনুমান দিনের বেলায় রাস্তা দিয়ে অনেকদিন চলেছি এই কারণে এই অনুমানে চলতেছি পায়ের পাও দিয়ে বুঝতেছি আশপাশের অবস্থাটা কিন্তু কিছু দেখি না হাত সামনে দিলে কিছু দেখি না হঠাৎ করে বিশাল একটা কালো একটা কি জানি আমার গোলার মধ্যে ধরে ফেলেছে আমি দুই হাত দিয়ে ঘুষি মারতে থাকলাম আমার হাতটা মনে হল নরম কোন একটা শরীরের মধ্যে লাগছে এতটুকু অনুভব করলাম কিছু তো দেখতে পাচ্ছি না কয়েকটা ঘুষি দেওয়ার পর আর নাকি কিছু নাই এই টার্নিংটা নিয়ে যখন সমতলে আসছি তখন বড় একটা সাপ আমার দুইটা পা বেরিয়ে ধরেছে দেখি না তো কিছু দেখা যায় না দেখা দুইটা পা বেরিয়ে ধরেছে উপরে আমি জুড়ে লাভ দিচ্ছি দেওয়ার পরে যেন মনে হলো সাপটা উড়ে চলে গেছে এরপরে আর সামনে দেওয়ার পরে দেখলাম প্রথম দিকে একটি মানে কালো কি দেখা যাচ্ছে মনে হলো গরুর মতো আমার একেবারে চুকের সামনে চুকের আর একটা বড় হয়ে একটা গুড়ার মতো হয়ে গেছে এক সেকেন্ডের ভিতরে হয়তো তখন আমি এই রাস্তাটা সুজাসুজি করে দাঁড়িয়ে আছে আমাকে আমি সময় ফুটবল খেলতাম সেহেতু ওই ফুটবল যেভাবে কিক দিতে হয় দিতে হয় আমি এইভাবে দৌড় দিয়ে তার মাছ বরাবর পেটের মধ্যে একটা লাতি দিয়ে দিলাম এরপর আর কিছু নাই আমি আমার চলে আসলাম চলে আসলাম তো রুমে আসার পরে দেখলাম যে ওইখানে বাড়িতে গিয়েছে যাওয়ার পরে সে বুঝতে পারতেছে আমি খুব অস্বাভাবিক আমার শরীর থেকে পানি জড়তেছে মানে এমন অবস্থা আমার শরীর অবস্থা হয়েছে আমার অবস্থা থেকে বাড়ির সকলে ভয় পেয়ে গেছে আর আমি সময় কি হয়েছে এটা বুঝতে পারিনি রাস্তাটা তো দেখাও যায় না এত অন্ধকার অন্ধকার তো সেই অন্ধকার রাত্রির অভিজ্ঞতাটা বললাম যে আমি পেট্রিকি দেখেছি সেই অন্ধকার রাত্রির অভিজ্ঞতাটা আসলে হাতটা বের করলে কিছু দেখা যায় না এমন অন্ধকার এই কাফেরদের অবস্থালাই উপমা দিয়েছেন যে তারা এমন অন্ধকারের মধ্যে যে তারা যদি নিজের হাঁটটাও স্থুকের সামনে বের করে সেই হাঁটটা দেখতে পায় না কুফরির অন্ধকার তাদেরকে এমন ভাবে আচ্ছাদিত করে রেখেছে আল্লাহ আল্লাহ যদি কারো আলোর ব্যবস্থা না করেন তার জন্য কোনো আলো নাই নুর তো কি হেদায়াত এই যে আগে যে আমরা গতকাল কি আলোচনা এর আগের জন্য আলোচনা করেছি নূর হলো হেদায়াত আল্লাহ যদি কাউকে হেদায়াত না করেন সে কোনদিন হেদায়াত লাভ করতে পারে না ওমাইন দুলিলামাইন যোগ দুলিল্লাহু ফলাহা দিয়াল যোগ দুলিল্লাহুহ ফলা হা আল্লাহ যদি কাউকে পথ করে দেন তাকে হেদায়াত করার কেউ কেউ নেই आल्लाह जी का पद भ्रष्ट क्यों हेदायत करते हेदायतर मालिक आल्लामी नबीर आसूल केल्ला क्षमता प्रदान करेंदीम तुम्हें कालोबे तुम हेदायत करते तुम्हें हेदायत करते তুমি কাউকে ভালোবাসলে তুমি হেদায়ত করতে পারো না হেদায়তের মালিক হলেন আল্লাহ হলেন আল্লাহ আল্লাহ রাসুল্লাহ সাল্লাই ওনার চাচা আবু তালিবের পাশে বসে মৃত্যু যন্ত্রণার আগে সময়ে তিনি বারবার ওনাকে তালকিন দিচ্ছিলেন কালিমার ইমানানের জন্য দাবাত দিচ্ছিলেন আল্লাহনাকে জানিয়ে দিলেন তুমি তাকে ভালোবাসলেও তুমি তাকে হেদায়ত করতে পারো না হেদায়তের মালিক হলেন আল্লাহ আল্লাহ যাকে হেদায়ত করেন তাকে কেউ পদ ভ্রষ্ট করতে পারে না আল্লাহ যদি কারো নূরের ব্যবস্থা না করেন হেদায়তের ব্যবস্থা না করেন ইমানের ব্যবস্থা না করেন আলো জুতির ব্যবস্থা না করেন তার তো কোন আলো নাই কোন জুতি নাই কোন নূর নাই কোন ইমান হেদায়াত তার নাই মিয়াজ আলী নূর মিন্ন আল্লাহ কাছেই হল একমাত্র হেদায়াত হেদায়াতবে আল্লাহাম এই দু আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে আল্লাহ আমরা তোমার কাছেই হেদায়াত কামনা করি তোমার কাছেই তাকুয়া চাই নিরাপত্তা তোমারই কাছে চাই আর মুখা তোমারই কাছে আল্লাহর কাছে এই দোয়া রাসুল্লাহ সাল আলাই করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো আল্লাহ এখানে দুই ধরনের কাতের উপমা দুইটি উপমা দিয়েছেন একটা হল নেতাদের একটা হল অনুসারীদের আর এই নেতা এবং অনুসারীর দুইটা অবস্থা যদি আমরা দেখি তাহলে বাস্তবে দেখতে পাবো এই জমিনের মধ্যে এখনো দেখতে পাবো এই জমিনের মধ্যে এই অবস্থাগুলো আমরা দেখতে পাবো নেতারা নেতারা তাদের পক্ষে যে সকল বক্তব্য দেয় দেখবেন মনে হয় এর চেয়ে নাই তারা মঞ্চে উঠে যে বক্তৃতা দেয় তাদের মতবাদের পক্ষে তাদের চিন্তাধারার পক্ষে তারা নিজেরা যে আইন তৈরি করে তারা যে নিজেরা নিজেরা বড় বড় নমরুদ ফেরাউনের আসনে বসে তারা যেই কর্মগুলো করে চলছে এটা যে উত্তম তারা এমন ভাবে বলে মনে হয় এর চেয়ে ভালো আর কিছু নাই আর তাদের এই মনোমুগ্ধকর কথাগুলো শুনে তাদের অনুসারীরা অন্ধের মতো পাগলের মতো তাদের পিছিয়ে ছুটে চলে তাদের জন্য হিতাহিত গুণ জ্ঞান নেই এই বাস্তব এই দুইটি উপমা আজকের এই দুনিয়ার সকল পথহারা হারা মানুষগুলোর জন্য একেবারে সুন্দর এবং বাস্তব উপমা تو اللہ دان کردے چلتے جیونے شیش مہرت پر تفک دان کرم اللہ